إن الحمد لله نعفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة عمالنا من يهدي إلا فلا مدلل ومن يدلل فلا هادية واشهدو الله إله إلا الله وحده الله الشريك له واشهدو أننا محمدًا عبده ورسله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث دي محمد صلى الله عليه وسلم وشرر اللمور مهدساتها وكل مهدسة بدا وكل بدات دولة বা কুল্লা দাল আলতফিন্নার আসালামুক রহমতুল্লাহ বরকাত আমরা যেমন গতকাল বলছিলাম যে আমরা কিছু টার্ম বা কিছু পরিভাষা অথবা কিছু অভিব্যক্তি নিয়ে একটু কথা বলবো যেগুলো আমাদের আমাদের আলোচনায় এগেনে নেগেন আসবে আমরা আপনারা হয়তো অনেকে জানেন অলরেডি এটা তারপরে আমরা একটু ক্লিয়ার করে নিতে চাই একটা সেরকম শব্দ হচ্ছে আকিদা আকিদা শব্দটা খুব ঘন ঘন ব্যবহার হবে বা হয় অথচ অনেক সময় আমাদের মানে এটার সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকে না যে কি বলা হচ্ছে এখানে আকিদা আক্ত শব্দ থেকে আসা আপ বলি আমরা বা আক্ত বলি যেটা বিবাহের বন্ধন যেটা ই করা হয় সেটা আক্ত বলি আমরা এটা এটার দৃষ্টারিগত অর্থ গাট ছড়া বাধা বা কারোর সাথে নিজেকে বেঁধে নেওয়া পারমানেন্ট ভাবে বেঁধে নেওয়া বা অলমোস্ট পারমানেন্টভাবে বেঁধে নেওয়া এরকম একটা সেন্স আসে আর যখন ইসলামে বা ধর্মীয় ধর্মীয় কথা কথোপকথন বা ধর্মীয় ডিসকাশানে যখন এটা ব্যবহার করা হবে তখন এটার মানে হবে বদ্ধমূল ধারণা যে কোনো কিছু সম্বন্ধে কারো মনে যে বদ্ধমূল ধারণা হয় সেটাকে আমরা আঁকিদা বলি আর ইসলাম সম্বন্ধে আমাদের যে ধারণাগুলো থাকবে বদ্ধমূল ধারণা থাকবে মনে সেটাকে ইসলামে আঁকিদা বলি মূলত হচ্ছে যে ছয়টা পয়েন্ট ইমানের আছে সেই ছয়টা পয়েন্ট আমন্ত বিল্লাহি মালায়কাতি কুচুবি রুসুলিও কাদা খেরি সারি যে ছয়টা পিলার আছে ইমানের বা যে ছয়টা বিষয় ইমান আনতেই হয় মুসলিম হইতে হলে মুমিন হইতে হইলে সেই ছয়টা বিষয়ের সংশ্লিষ্ট যত বিশ্বাস সেট অফ বিলিফস সেটাকে আমরা আঁকিদা বলি ইসলামে আঁকিদা বলতে আমরা সেটা বোঝাই গেল এটা এরপরে আমরা বলছিলাম যে আমরা সুননা কথাটা নিয়ে কথা বলবো। আমরা আসলে সুন্না বলবো এবং আহলসুন্না জামা এই দুটা নিয়ে আমরা কথা বলবো বলবা নিয়ে আমরা কথা বলব আপনার একদম সাদা মাতা অর্থে যদি আমরা চিন্তা করি তাহলে রাসুল সালের সার্বিক শিক্ষা ও জীবনের ধরনকে আমরা বলি সুন্না যখন সুননা এমনি একটা কথা যখন উচ্চ আমরা সুন্না কথাটা বললাম ই ছাড়া মানে কোনো विशेष भाव में मेशन करा छा तक ए रखना सेंस आसे आविधानिक अर्थ हम सुनार आविधानिक अर्थ हे क्चकर्मेर आचरण जीवन एक पथ रास्त नियम वीति भलो बा खराब जी होक ना कैन आबार बोली क्चकर्मेर आचरण जीवन एक पथ रास्त नियम वीति भलो बा खराब जी होक ना कें অনুমোদিত বা অনুমোদিত দুইটাই হতে পারে যখন ডিকশনারির কথা আমি বলতেছি ডিকশনারির অর্থ ডিকশনারি থেকে যেটা আসবে একটা পদ্ধতি যা পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বা তারা যা প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং পরবর্তী প্রজন্মের লোকেরা যা করার চেষ্টা করেছে এটা একটা সুনারি এটা ই লেন যিনি আপনার তার অ্যারাবিক ইংলিশ লেক্সিকন ভলিউম ওয়ান থেকে এই এই অর্থটা ই করা হলো আপনাদেরকে কোট করা হলো এটা ই গেল আপনার এই ধরনের এইভাবেই যখন আমরা বলি তখন যেকোনো কিছু হইতে পারে সেটা অনেক অনেক বড় কথা বললাম পথ রাস্তা নিয়ম রীতি আচরণের বা কাজকর্মের ইত্যাদি এখানে একটা হাদিসের কথা আসবে যেটা আপনি সবাই হয়তো জানেন যে সৈম মুসলিম একটা হাদিসে আসছে যে রাসুলামের কাছে একটা গরিব জনগোষ্ঠী আসছিল তখন তাদেরকে সাহায্যের জন্য উনি সাহাবিদেরকে বললেন তখন সাহাবিরা একটু খুব একটা হেজিটেট একটু হেজিটেট করতেছিলেন বা খুব একটা এনথিজিয়াস্টিক ছিলেন না আমত অবস্থায় রাসুদাম একটু বিরক্ত হইলেন তাদের তখন একজন আনসার সাহাবি একপাত্র রূপা নিয়ে এসে হাজির হলেন এবং তাকে দেখে তার দেখা থেকে অন্যরা আরও দান সামগ্রী নিয়ে আসলেন রাসুদের চেহারায় একটা সন্তুষ্টি ফুটে উঠল এবং তিনি বললেন কে কেউ ইসলামে কোন ভালো প্রথা ট্রামটা করছেন প্রচলিত করবে তারপরে যার উপর অন্যরা আমল করবে তখন তার নামে পরবর্তী আমলকারীর মতোই একটি নেকি লিপিবদ্ধ হবে তাদের যে কারো অর্জিত নেকির কোনো কমতি হওয়া ছাড়াই অর্থাৎ পরবর্তী যারা তাদের নেকির কোনো কমতি হবে না কিন্তু শুরু যে করছিল তার নামে একটা আমল বা নেকি লিখিত হবে আরকি তার তার নামে একটা নেকি লিখিত হবে আচ্ছা এরপরে বলতেছেন আর যে কেউ যদি ইসলামে কোনো মন্দ সুন্না বা খারাপ সূন্না খারাপ সূন্য প্রচলন করে খারাপ রীতি প্রচলন করে এই এই যে সেন্সটা আসতেছে এই হাদিসের ভিতরে মন্দ প্রথার প্রচলন করে এবং তারপর যদি লোকেরা সেটার উপর আমল করে তবে তার নামেও আমলকারীর সমান পরিমাণ গুণালিপিবদ্ধ হবে তাদের দুজনের কৃতকর্মের গুণায় কোনো কমতি ছাড়া অর্থাৎ ইরেসপেক্টিভ অব কারা কয়জন করলো কি করলো তাদেরটা কোনো কমবে না ভালো কাজেরও তাদের সব কমবে না খারাপ কাজেরও গুণা কমবে না কিন্তু যারা প্রচলন করছিলো আদতে তাদের যদি ভালো করে থাকে তাহলে একটা নেকি যোগ হবে আর খারাপ করে থাকলে গুণার যোগ হবে সময় পূর্বের গুণালিপিবদ্ধ হবে এইখানে যেমন সুননার যে ব্যাপারটা বলা হয়েছে এটা ভালো এবং খারাপ মিলাই বলা হয়েছে একটা আমরা যে ডেফিনেশানটা ডিকশনতে পড়লাম সেটার খুব কাছাকাছি একটা সেন্স এখানে আসে এবার এরপরে ধরেন সুননা তাল্লা কথাটা ব্যবহৃত হয় আল্লাহ সূন্না বলতে আল্লাহর আইনসমূহ আদেশ সমূহ এই মহাবিশ্বে যেভাবে চলে ধরেন কোন একটা কিছু মানে গরম মানে জাল দিলে নিচে যদি আমরা আগুন দিই সেটা গরম হয় এটা একটা আল্লাহ দেওয়ার নিয়ম বা আরও এরকম নিয়ম আছে যেমন গ্র্যাভিটেশানটা আল্লাহ দেওয়ারটার নিয়ম যে প্রতিটি বস্তু প্রতিটি বস্তুকে নিজের দিকে টানে এটা আল্লাহ দেওয়ারটা শূন্য এই এই এই সৃষ্টির জন্য এটা আল্লাহ নিয়ম বেঁধে দিয়েছেন এইরকম সেন্সে সুরা কয়েকটা জায়গায় কোরআন এরকম সেন্সে ব্যবহৃত হয়েছে আপনার সুরা হাজাবের বাষট্টি নাম্বার আয়ত সুরা ফাতে তেইশ নম্বর আয়ত এবং সুরা ইসরার সাতাত্তর নাম্বার আয়তে এই সেন্সে ব্যবহার হয়েছে কথাটা এরপরে আসতেছে যখন আমরা কোরআন সুন্না বলি অনেক সময় আমরা বলি কোরআনসন্না এই শব্দ দিয়ে আমরা বু এই এইভাবে যখন বলি কোরআন সন্না বা কোরআনসূন্ায় আসে বা কোরআন আল্লাহর কিতাব রসুলের সুন্না যখন বলি তখন এই শব্দ যদি আমরা বোঝাই যে রসুলের মাধ্যমে যে দিক নির্দেশনা পাইছি আমরা বা যা রসুলের মাধ্যমে যে হৃদয়া দিক নির্দেশনা নিয়ম কানুন পাইছে কোরআনের অতিরিক্ত যেটা পাইছে সেটাকে তখন বোঝানো হয় আমি আসলে ওই অডিও ক্লিপটা বেশি বড় করতে চাচ্ছি না অংশ অংশ থাকবে আপনারা একটা একটা করে শুনে নিন শুননার উপর কথা আমার শেষ হয় নাই তথাপি আমি এটা এখন শেষ করে দিচ্ছি এরপরে আটটা অংশে আমি হয়তো আবার রেকর্ড করব ইনশাল্লাহ